देखुन देख अर्धांगी ना तंगी प्रति रविवार रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे बीज टी बांगला है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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ওসলাত আশরফুল সলীন মুহাম্মদিহিহম সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলায় রে আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন शुरूते ही स्वागत जाना सुप्रिय दर्शक बाई बन आपेंत्य गुरुत्वपूर्ण जीवन घनी एक विषय इतिम्य अपन साथ आलोचना शुरू कर से विषय हो जन आदर्श मुस्लिम करणीय वर्जन्य आदर्श मुस्लिम से ही तो इसलम और इसलामी कर्मेज बाई के इसलम आहवान कर तई একজন আদর্শ মডেল মুসলিম সত্যিকার অর্থে যদি আমরা হতে চাই আমাদের কি কাজ করতে হবে কি কাজ আমাদেরকে বর্জন করতে হবে এই বিষয়গুলো আমাদের সকলকে জানতে হবে সুপ্রিয় বায়ু বোনেরা এই আমরা আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে প্রথম অধ্যয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার করণীয় দিকগুলো ইতিমধ্যে বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরছি এই ক্ষেত্রে আমরা গত পর্বে পাঁচটি বা ছয়টি পয়েন্ট আলোচনা করেছি আজকে আর বাকি যে পয়েন্টগুলো আছে আদর্শ মুসলিম ব্যক্তি রমাদান মাসকে কিভাবে গুরুত্ব দেবে সেই লাস্ট পয়েন্টে আমরা গত পর্বে বলেছিলাম আপনাদেরকে আদর্শ মুসলিম ব্যক্তি রমাদান মাসের এই সময়কে গণিমত মনে করবে তার জীবনের জন্য এই রমাদান মাসকে অন্য কোন মাসের মতো একটি সাধারণ মাস হিসেবে মনে করবে না বরং আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে শাহরু সিয়াম ওয়াল খিয়াম সিয়াম এবং খিয়ামের সিয়ামের মাস রোজার মাস এবং রাত্র জেগে ইবাদত করার মাস হিসেবে গ্রহণ করবে তাই এর দিনের বেলায় গুরুত্ব দেবে এর রাতের বিষয়টি গুরুত্ব দেবে গতপর্বে আমরা বলেছি রসুল্লাহ সাল্লা উল ইসলাম তাই করেছেন আয়সা রাদী আল্লাহ তালিত স্পষ্ট করে এসেছে এত বেশি এই করতেন এ ক্ষেত্রে এত বেশি চেষ্টা প্রচেষ্টা চালাতেন যেটি রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্য সময় করতেন না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই রমাদান মাসে তার প্রচেষ্টাকে বৃদ্ধি করবে তার এই বাদতকে বৃদ্ধি করবে সময়কে সত্যিকারভাবে গণিমত মনে করে এই সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে সুপ্রিয় দর্শক বাইবেরা আজকের পয়েন্ট যেটি সেটি হল এই আদর্শ মুসলিম ব্যক্তি রমদার মাসের শেষ দশ রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত রাসুল্লাহ সাল্লা সাল্লাম আছে বলে ঘোষণা দিয়েছেন আমরা সবাই জানি সেই রাতটি হচ্ছে লাইরাতুল কদর কদরের রাত্রি আদর্শ মুসলিম ব্যক্তি ওই কদরের রাত যাতে করে লাভ করতে পারে অর্জন করতে পারে কদরের রাতের যে স্বয়াব ফজিরতের কথা সরাসরি কোরআনিক কেরিমীর মধ্যে বলা হয়েছে লাইলাতুল কাদের খাইরুদ্ আল ফি সাহার যে কদর রাত্রি হচ্ছে মিন আলফিসার হাজার মাসের ছেও উত্তম রাত্রি তাই আদর্শ মুসলিম ব্যক্তি ওই হাজার মাসের চেয়ে উত্তম ওই রাত্রিকে সত্যিকার ভাবে অর্জন করার জন্য লাভ করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালাবে যেটি মাস মাসের শেষ দশ রাতে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম কদর রাত্রিকে তালাশ করার জন্য করতেন এই মর্মে আয়সার আজি আল্লাহ তাল্লাহ বর্ণিত সৈবঃারি বা মুসলিম আদি সেব দেশে আয়সা রাজি আল্লাহ তোলা বলেন কানা রসুল্লাহ যখন রমদান মাসের শেষ দশ রাত্রি যখন প্রবেশ করতো এসে যেত রসুল্লাহ সাল্লা সাল্লাম আহ আল্লাহ রাসুল্লাহ রসুল্লাহাম গোটা রাত জেগে বাদত করতেন পরিপূর্ণ রাত রসুল্লাহ স্ল্লা এখানে কেউ কেউ হয়তো বলতে পারেন জাগতেন মানে রাসলাম জেগে বসে থাকতেন ব্যাপারটি এমন নয় বরং জাগতেন এর অর্থ হচ্ছে রসল ইসলাম পুরা রাত জেগে এই শেষ দশ রাতের মধ্যে রসল আল্লাহ ইসলাম পুরাটি রাত জেগে বাদত করতেন আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতেন সলাাদ তসবি তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে পুরা রাত জাগতেন শুধু নিজে জাগতেন তা নয় বরং রসলুল্লাহ সাল্লাহ সাল্লাম আই হাদ তার ফ্যামিলি পরিবার যারা আছে পরিবারের সদস্য যারা আছে পরিবারের সদস্যদের করে সাল্লা সাল্লা স্লাম জাগিয়ে দিতেন যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ রাত লাভ করতে পারে এবং এই রাতের ফজিলত লাভ করে তারাও মর্যাদা পূর্ণ হতে পারে এটি অ্যাকচুয়াল আদর্শ মুসলিমের কাজ আদর্শ মুসলিম ব্যক্তি শুধু নিজেকেই রক্ষা করার জন্য চেষ্টা করবে তা নয় আদর্শ মুসলিম ব্যক্তি শুধু নিজেকেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে যথেষ্ট নয় আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র নিজেই ইবাদত করবে নিজের সন্তান নিজের পুত্র নিজের মেয়ে নিজের ছেলে এবং নিজের স্ত্রী নিজের পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে কোনো খবর নেবে না এবংটি হতে পারে না তাই আদর্শ মুসলিম ব্যক্তি মূলত আল্লাহ রসুল সাল্লা উলীসাল্লামের জীবনের আদর্শ থেকে তার শিক্ষা নেবে রসুল্লাহ সাল্লাউল ইসলাম যা করতেন তিনি সারা রাত জাগতেন এরপর রসুল্লাহ সাল্লাউলী ইসলাম নিজেও তিনি তার পরিবার সদস্য যারা আছে পরিবারের সদস্যদেরকেও জাগাতেন এরপর রসল আল্লাহ সাল্লা ইসলাম ওয়াইজাদ আগে দিয়ে রসুল্লাহ সাল্লা ইসলাম নিজের প্রচেষ্টাকে সবচেয়ে তুঙ্গে নিয়ে যেতেন সবচেয়ে বেশি প্রচেষ্টা করতেন চেষ্টা করতেন রসুল্লাহ সাল্লা ইসলাম তার এই বাদতকে সমৃদ্ধ করার জন্য অধিক পরিমাণে বাদত করার জন্য রসুল্লাহাম চেষ্টা করতেন কোনো কোনো মধ্যে এসেছে রসুলাল্লাহ সাল্লা বেশি বেশি করে ইস্তেহাদ করতেন যেটি হাদিসের শুরুতেই বলা হয়েছে এরপর ওয়াসাদ রসুল্লাহ ইসলাম তার কোমর বেঁধে নিতেন সাদ্দ আলমি ইজার বলা হয় তাকে মানে কোমরের ওই স্থানকে যে স্থানে মানুষ লুঙ্গি পরে থাকে অর্থাৎ তিনি কোমর বেঁধে নিতেন সাদ্দ আলমি ইজাহার এর অর্থের মধ্যে হাফিজ হাজার আসকাল আলী রহমতুল্লাহিহিহি সহি বুখারির ব্যাখ্যার মধ্যে ফথুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন দুটি অর্থ সাদ্দ আলমি ইজহার দিয়ে বোঝানো হয়েছে আহ হাদিস মহাদিসির কারাম বলেছেন এখানে বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্লা ইসলাম ওই দশরাতে তার স্ত্রীদের সাথে দৈহিক যে সম্পর্ক রয়েছে সেই দৈহিক সম্পর্ক করতেন না রসুল উল্লাহ সাল্লা ইসলাম নিজেকে এই বাড়তের মধ্যে আল্লাহ রাবুল আমিন নৈকটের মধ্যে আল্লাহ রাবুল আলামিনের সান্নিধ্য লাভের মধ্যে নিজেকে সবচেয়ে বেশি ব্যস্ত করে নিতেন এই রাতগুলোতে রসুল্লাহ সাল্লা উল্লি সাল্লাম স্ত্রীদের সাথে দৈহিক সম্পর্ক করতেন না এটি একটি ব্যাখ্যা বলেছেন আরটি ব্যাখ্যায় আলহাদি ইস মাহাদিসা বলেছেন একথা যে এসদ্দ আলবি ইসহারের অর্থ হচ্ছে যে রসুল্লাহ সাল্লা উলী সাল্লাম একেবারেই এমনভাবে প্রচেষ্টা করতেন যে এরপর আর প্রচেষ্টা করার কোনো সুযোগ নেই কোমর বেধি যেভাবে একটি কাজ করলে মানে শক্তি অর্জন করে কাজ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা রসুল্লাহ সাল্লাম করতেন এই জন্য মূলত এখানে বলা হয়েছে সদ্দ আলমিজার অর্থাৎ শক্তিশালীভাবে এই কাজগুলো করতেন মনে হচ্ছে যে রসুল্লাহাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এভাবে রসুলাল্লাহ সাল্লা সাল্লাম এ বাদত করতেন এই রাতগুলোতে এবং এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই রাতগুলোতে এত বেশি ইবাদত করতেন আমরা জানি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একটি কারণ যেটি আল্লাহ হবুল আলমিন বলে দিয়েছেন ইন্না ইনসেল না হু ফি যে আমরা এই কিতাবকে বতীর্ণ করেছি ফি ইলাতিল কাদর কদরের রাত্রিতে বলছেন এই কিতাব বতীর্ণ করেছি কদরের রাত্রিতে তাই এই কদরের রাত্রিকে এই কদরের রাত্রে যে মর্যাদার কথা বলা হয়েছে এই মর্যাদা কি সত্যিকারভাবে পাওয়ার জন্যই মুরত রসুল করতেন ون يكتل حديث المدهي أبوهر رضي يلتون برنا كورن تيني بولا رسول الله صلى الله عليه وسلم اشهاد كورا من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من دمبه جي ليلة القدر قدر رات رو جيكي عبادت كولو قدر رات رو جيكي عبادت كولو إيمانا واحتسابا إيمان شطر من احتساب شطر غفر له ما تقدم من دمبه تار پربو بطي جوتو گناة چه شمستو گناة بلوك الله سبحانه وتعالى كورا د আল্লাহ রব্গুল আলমিন হাজার মাসের ছেও এ রাতকে উত্তম বলেছেন এই উত্তম রাত্রিকে পাওয়ার জন্যই তো রসুল উল্লাহ ইসলাম এত বেশি প্রচেষ্টা চালাতেন আসুন রসুল্লাহলামের আরেকটি হাদিস আমরা দেখি এটিও শৈ বখরিব মুসলিমের মধ্যে এসেছে আবু হুরার তরণু থেকে তিনি বলেন রসুল হুদা সাল্লাহ ইসলামের স্বাদ করেছেন ফিল কদরিফিল আশিল আউ রান এই রাইলাতুল কদর পাওয়ার জন্য রসুল্লাহ সুল্লাহ ইসলাম আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন সময় নির্ধারণ করে দিয়েছেন এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা অনুগ্রহ যদি আল্লাহ রব্বুল আলম বলতেন যে রমদান মাস গোটা মাসের মধ্যেই তোমাদের জন্য লাইলাতুল কদর রয়েছে তাহলে আমাদেরকে গোটা মাস এ বাদত করতে হতো এবং এ বাদতের ক্ষেত্রে গোটা মাসই আমাদের চেষ্টা করে আমরা অনিশ্চিত থেকে যেতাম আসলে সত্যিকারভাবে আমরা কি লাইলা কদর পেয়েছি কি পাইনি কিন্তু সেটাকে আরও কনফাইন্ড আরও সীমাবদ্ধ করা হয়েছে শুধুমাত্র শেষ দশ দিনের মধ্যে যাতে করে আমরা অনেক বেশি প্রচেষ্টা করতে পারি এবং নিশ্চিতভাবে আমরা লাইলাতুল কদরটা পাওয়ার চেষ্টা করতে পারি এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের উপর অনুগ্রহ করেছেন আমাদেরকে বলেছেন তাহার কদ্রিফিল আশ্লীল আউআলমিন রমাদান যে তোমরা রমাদান মাসের শেষ দশ রাতগুলোতে কদর তা করো এরপরে আরেকটি হাদিস যেটি শহিবখারীর মধ্যে এসেছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম শেষ দশ রাতের কথা প্রথমে বলেছেন তারপরে রসুল উল্লাহ সাল্লা ইসলাম আরেকটি হাদিসের মধ্যে আরেকটু সহজ করেছেন আমাদের জন্য কারণ আমরা তো আমরা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমাদের দুর্বলতা অনেক বেশি যদিও সত্যিকার ক্ষেত্রে মানুষ হিসেবে আমরা মনে করি যে আমরা অনেক সবল আমরা অনেক শক্তিশালী আমরা অনেক কিছু করতে পারি আমাদের অনেক ধাপ্পট রয়েছে ক্ষমতা রয়েছে অনেক অনেক কিছু রয়েছে আমরা সেগুলো অনেকেই মনে করে থাকি কিন্তু সত্য কথা হচ্ছে একটাই সেটি হলো আমরা আসলেই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নিজেরা সত্যিকার দুর্বল ফলে রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে আরও সহজ করলেন এভাবেই বলে তাহারে আল আশ্সিল মিন রমাদান যে রমাদান মাসের শেষ দশ রাতের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাস করো রমাদার মাসের শেষ দশ রাতের বেজট রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে আরও কমে গেলো পাঁচ রাতের মধ্যে এসে গেল বেজট রাতগুলোর মধ্যে রাসুলুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে লাইলাতুল কদর লাভ করতে বলেছেন তাই এখন আদর্শ মুসলিম ব্যক্তি কোন অবস্থাতেই আর যাতে লাইলাতুল কদর তার কাছ থেকে মিস না হয় যেহেতু এটি পাঁচ রাতের মধ্যে চলে এসেছে পুরা বছরের মধ্যেও যদি আল্লাহাবুল আলমী লাইলাতুল কদরকে বিরুপ্ত করে দিতেন যদি বলতেন যে পুরা বছরের মধ্যে একটি রাত্রি রয়েছে যে রাত তোমাদের জন্য হাজার রাতের ছে উত্তম তাহলেও আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা বেরিয়ে আসতো যারা পুরা রাত পুরা বছর এর রাতগুলোতে আল্লাহ রব্গুল আরমিন নৈকট্য লাভ করে ওই রাতের ফজিলত এবং মর্যাদা লাভ করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা তারা ব্যয় করত এমন একদল বান্দা বেরিয়ে আসত এবং একদল লোক করত কিন্তু দুর্বল লোকগুলো যারা সত্যিকারভাবে আল্লাহ রব্ুল আরমিনের বন্দিকী করার ক্ষমতা রাখে না তারা সেক্ষেত্রে হয়তো অক্ষম হয়ে যেত সেক্ষেত্রে সত্যিকার হকটুকু আদায় করা তাদের জন্য কঠিন হয়ে যেত কিন্তু যেহেতু এটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে পাঁচ রাতের মধ্যে নসল উল্লাহ সাল্লা ইসলাম পাঁচ রাতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। এখন হালকা হয়ে গেছে। আমরা সহজভাবে এই পাঁচ রাতের মধ্যে লাইলা কদরকে তালাশ করে আমরা লাইলা তুল কোথকে করতে পারি অর্জন করতে পারি এটা আমাদের জন্য সহজ হবে এজন্য সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার লাইলা তুল পাওয়ার জন্য তার প্রচেষ্টাকে অব্যাহত রাখবে এবং সর্বিক প্রচেষ্টার মাধ্যমে সেই লাইলা তুর কদর অর্জন করার চেষ্টা করবে তাহলে অবশ্যই লাইলা তুর কদর পাবে কোনো সন্দেহ নেই আর লাইলা কদরে যে ফজিলত নসরুল্লাহ সাল্লাবুল ইসলাম বলেছেন সেই ফজিরতটুকু সে সত্যিকারভাবে অর্জন করতে পারবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির একটু পরেই ফিরে আসছি আমাদের সাথেই থাকুন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 Want to know more? Join us for Stories of the Prophets. <laughs> Nobidev Kahi. Every day, 16th time, and 24th time, Shokal Agarotai, Bangladesh, <laughs> Peace TV, Bangladesh. The world, the world, the world, the world, the world, the world, and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 প্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি লাইলাতুল কদরকে তালাশ করবে এবং লাইলা কদরকে অর্জন করার জন্য চেষ্টা করবে যেহেতু এটি তার জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ যে সুযোগ হারিয়ে গেলে তার জীবনে সত্যিকার অর্থে প্রকৃত মাহরুম ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কারণে নসল উল্লাহাম একটি হাদিসের মধ্যে বলেছেন আবুদাউদের রায়ের মধ্যে যে মান হুরে মা খাই রুহা হুরিমা প্রকৃত মাহরুম ব্যক্তি হচ্ছে ব্যক্তি। যে ব্যক্তি এই রাতের যে কল্যাণ রয়েছে সে কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল বঞ্চিত হয়ে গেল তাই আমরা এই রাতের কল্যাণ থেকে কোন অবস্থায় যাতে বঞ্চিত না হই সে জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপরে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়াম পালনের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সুন্নতকে গুরুত্ব দেবে সিয়াম এভাবে পালন করবে না যেভাবে তার মন চায় বরং রাসুল উল্লাহর ইসলামী সুন্না কি দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনাকে সত্যিকারভাবে উপলব্ধি করে অনুভব করে সেই দিক নির্দেশনার আলোকে একজন সত্যিকার আদর্শমস্তি ব্যক্তি তার সিয়ামকে পালন করবে এ কথাটি আমরা এখানে এই জন্য বলছি আমরা প্রত্যেকে এ বাদতি মূলত রাসুল উল্লাহ আসলাম সূন্য অনুযায়ী হতে হবে সূন্যার দিক নির্দেশনার বাইরে কোনো এ বাদত যদি কোনো ব্যক্তি তার সাহেষ অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী অথবা কোনো ব্যক্তির বক্তব্য অনুযায়ী অথবা ধারণা আন্দাজ অনুযায়ী অথবা তাকে লিদ অন্ধম অনুকরণ অনুসরণের মাধ্যমে যদি করে তাহলে সত্যি কথা হচ্ছে এই তার এ বাদতটুকু মূলত তার কাছেই এবাদত হবে আল্লাহ রব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ থেকে যাবে প্রশ্নবিদ্ধ থেকে যাবে আল্লাহ রব্লুল আলমীর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না কারণ এই এবাদতটা আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টের জন্য যেভাবে রসুল্লাহ সালনাম করতে বলেছেন যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন নেবাদ জন্য সেই পদ্ধতির সেখানে অনুসরণ করা হয়নি তাই সেটি ইবাদত হবে না তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তার ইবাদত সামের ক্ষেত্রে সে রসুল উল্লাহ আসলামের সুন্না অনুসরণ করবে এখানে দুটি গুরুত্বপূর্ণ সুনন্যাতের দিক নির্দেশনা আমরা পাই রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসের মধ্যে এবং এই দুটি গুরুত্বপূর্ণ সূন্যাস যেটি রসুল উল্লাহল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ দুটি সূন্যার অনুসরণ আদর্শ মুসলিম ব্যক্তি করবেন এবং এই দুটি বিষয় আমাদের আজকে আলোচনার মধ্যে আসা খুবই প্রয়োজন প্রথম যে পয়েন্টটি সেটি হল এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রাসুল উল্লামের সুনার রর্শন করার জন্য শুধুমাত্র উপবাস থাকবেন না শুধুমাত্র পানাহার থেকে দূরে থাকবেন না যে পানাহাট থেকে দূরে থাকলাম ছবি সাদেক থেকে আরম্ভ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না বরং পানাহার থেকে দূরে থাকার আগে তিনি সাহারি করবেন সাহারি বলা হয় তাকে ওই খাবার মানে ফজরের আগের যেই প্রহর রয়েছে এই প্রহরকে আরবি ভাষায় বলা হয়ে থাকে আজ সাহার সাহারের পরে হচ্ছে আলফজর সুতরাং ফজরের আগের যেই প্রহরটি রয়েছে এই প্রহরে যেই খাবার খাওয়া হয় তাকে সেটাকে বলা হয় থাকে সাহুর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই সাহারি করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই সাহারির ব্যাপারে রসুলাল্লাহ সাল্লাহসাল্লাম গুরুত্বারোপ করেছেন হাদিসের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন যাতে আমরা সাহারি করে থাকি তাই আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি রসুলুল্লাহ আসলাম এর সাদ করেন তার বলেন তোমরা তোমরা অর্থাৎ সাহারি খাও তোমরা কারণ সাহারি খাবারের মধ্যে তোমাদের জন্য বারাকারিহিত আছে তোমাদের জন্য প্রাচুর্য বরকত রয়েছে এই বরকত সত্যিকারভাবে রয়েছে দুইভাবে এই বরকত রয়েছে একটা আত্মিক বরকত এবং নৈতিক বরকত যেটি বাহ্যিক বা মানে চোখের দৃষ্টির মাধ্যমে অবলোকন করা যায় না প্রত্যক্ষ করা যায় না আরেকটি হচ্ছে তার শারীরিক বরকত এবং বাহ্যিক বরকত যেটি সত্যিকারভাবে উপলব্ধি করা যায় এবং দেখা যায় আত্মিক বরকত হচ্ছে কোন ব্যক্তি যখন সাহারি করবে তখন তার মনের মধ্যে আল্লাহবুল আলমিনের সন্তুষ্টির জন্য যেই ইবাদত সে পালন করছে আগামী দিন যেই সিয়াম সে পালন করবে এই সিয়ামের প্রতি তার মনের মধ্যে একটা প্রসন্নতা দেখা দিবে একটা তুষ্টি দেখা দিবে সে সত্যিকারভাবে একটা আরাম বোধ করবে ফিল করবে এবং অন্তরের প্রসন্নতা তার এসে যাবে যেহেতু সে আল্লাহ সন্তুষ্টির জন্য সে পালন করছে ফলে পুরা এবাহত একেবারেই মানে প্রত্যেকটি অংশ সবে সাহেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটি অংশের মধ্যে কখনো সে অলস হবে না দুর্বল হবে না তার অন্তরের মধ্যে কোনো ধরনের ভিন্ন চিন্তা আসবে না যেহেতু তার অন্তর প্রসন্ন থাকবে সব সময় খুশিতে থাকবে সে এটা হলো তার নৈতিক এবং আর্থিক বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যেটি বাহ্যিক আমরা উপলব্ধি করতে পারি সেটা হলো একজন ব্যক্তি উপভাস থাকার আগে যদি স্যারি খেয়ে থাকে তাহলে তখন সে তার সিয়ামটা পালন করার ক্ষেত্রে সে শারীরিকভাবে মূলত শক্তি লাভ করতে পারে কারণ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই সাহারিকে অনেক নাম দিয়েছেন আমরা সাহারি সম্পর্কে আলোচনা করব না কারণ এটি দীর্ঘ আলোচনা শুধু এটি বলতে চাই রসুল উল্লাহাদিসের মধ্যে বলেছেন এটাকে রাধাহ বলেছেন এটা হলো আমাদের জন্য লান্স যেটা আমরা দুপুরের খাবার হিসেবে খেয়ে থাকি সুতরাং দুপুরের খাবার খেলে ঠিক একজন ব্যক্তি তার মধ্যে যেভাবে শক্তি এবং তার মধ্যে যেভাবে আন্তরিকতা উপলব্ধি করবে ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি যখন সাহারি করবে সে পুরা দিবসের মধ্যে ঠিক সেভাবেই একটা শক্তি একটা মানসিকতা সে তার মধ্যে উপলব্ধি করতে পারবে এই জন্য রসুল উল্লাহ সাল্লাউ ইসলাম সাহারি করতে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন এবং সাহারি করতে আমাদেরকে বলা হয়েছে বলা হয়েছে যে ফাইনা ফিসাহুরি বার একা সাহারি করার মধ্যে বরকত রয়েছে এহাদি শ্রী ইমাম বোখারি এবং মোসেম রহমতুল্লাহ রহিমা দুইজনই তাদের সহিতে বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সুল্লাহ ইসলাম আমাদেরকে সাহারি করতে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে শুধু সাহারি করতে রসুল উল্লাহ সাল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন তা নয় রসুল উল্লাহ আসলাম বক্তব্য থেকে বুঝা হচ্ছে এটি বরকত দুনিয়ার কোনো বিষয়ের মধ্যে বরকত নির্ধারণ করার অধিকার কোনো মানুষের নেই যদি আমরা দেখি যে তাবার রুখ আমরা নিজেরা তৈরি করে মানুষের মধ্যে বন্টন করছি নাম দিয়ে আমরা বরকত বিভিন্ন ধরনের তাবার রুখের কথা শোনা যায় মাজারের মধ্যে সিন রান্না করলে করলেও সে তাবার রুখ হয়ে যায় বিভিন্ন জায়গায় গিয়ে যখন কোনো খাবার তৈরি করা হয় জিলাপি তৈরি করা হয় জিলাপি বিতরণ করা হয় সবগুলো আবার রুখ হয়ে যায় এগুলোর দেখা দেয় এবং অধিকার কোন মানুষের নেই যেহেতু তিনি যেটাকে বরকতময় মনে করেন বরকতময় ঘোষণা করেন সেটাই বরকতময় সেটাতেই বরকত রয়েছে এটাই একজন ব্যক্তিকে বুঝতে হবে এবং আদর্শ মুসলিম ব্যক্তি এটাকে গ্রহণ করবে তাই রসুল্লাহ সালুল ইসলাম আরেকটি হাজির মধ্যে এহা দৃষ্টি বর্ণনা করেছেন আমি তিনি বলেন বলেছেন খ্রিস্টানদের সিয়ামের মাঝে আমাদের রোজার মাছে আর আহলি কিতাবদের রোজার মাছে পার্থক্য হচ্ছে এই আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটি যে সাহারি খাওয়া শুধু সাহারি যে খাবার রয়েছে এই খাবারটি হয়েছে পার্থক্য আর কোনো পার্থক্য নেই এর অর্থ কী এর অর্থ হচ্ছে আহালি কিতাব যারা খ্রিস্টান এবং ইহুদি আছে তারা শিয়াম পালন করে কিন্তু শিয়াম পালন করার সময় তারা সাহারি করতো না শিয়ামের ক্ষেত্রে তাদের সাহারি ছিল না তারা ওই শেষ সাথে শোবে সাদিকের আগে আমরা যেই সাহারি করে শিয়াম পালন করি শিয়াম শুরু করে থাকি তারা এভাবে শিয়াম শুরু করতো না তাদের শ্যাম ছিল তারা রাত্রেবেলায় খেয়ে যখন শুয়ে যেত এরপর তাদের জন্য কোনো কিছু খাবার নেওয়া অথবা কোনো কিছু খাওয়া তাদের জন্য হারাম হয়ে যেত একেবারেই সূর্যাস্ত পর্যন্ত তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যেত তাই তারা আগেই যেটা খেতো এরপরে শুয়ে যাওয়ার পরে তাদের জন্য আর কোনো অনুমোদন ছিল না তারা সাহারি খেতে পারত না তাদের জন্য সাহারির কোনো বিধান ছিল না কিন্তু আমাদেরকে আল্লাহরবুল্লাহামী মেহরবানি করে এই উম্মাদকে আরেকটি মর্যাদা দিলেন সেই মর্যাদা হচ্ছে এই সাহারির বরকটটুকু এই উম্মদকে দিলেন আল্লা সুমাহানুতালা উপরন্তু তাদের জন্য একটা বোনাস আল্লাহ রবুল্লা আলম দিয়ে গেলেন যে আগে তারা আল্লাহ রবুল্লা আলমীর অনুমতি নিয়ে তারা খাবার একটা সুযোগ পেয়ে গেল ফলে তারা খাবারও সুযোগ পেলো এবং খাবারের মাধ্যমে অতিরিক্ত বরকত লাভ করার সুযোগ পেলো এটাই রসুল আল্লাহ এই হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ভাই হাকির রহমতুল্লাহ মধ্যে হাদিস নম্বর হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের মাধ্যমে রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের এবং আহলে কিতাবদের যেই পার্থক্য শ্রিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে আহলে কিতাবরা সাহারি করতো না আমরা সাঁহারি করবো তাহলে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা যারা সাহারি করি না দেখা যায় অনেকে অলস্তা করে। আবার অনেক ভাইকে আমাদেরকে প্রশ্ন করতে আমরা শুনি যে তারা জিজ্ঞেস করেন যে ভাই আমাদের ব্যস্ততা আছে আমাদের মার্কেটে সমস্যা আছে আমরা রাত্রে একটা দুটার দিকে আসি এরপরে আমরা যখন শুয়ে যাই আমরা সাহারির জন্য উঠতে পারি না এখন আমরা মানে আগেই কি খেয়ে নিবো কি না ইত্যাদি ইত্যাদি অন্তঃপক্ষে আপনি এই হাদিসগুলো উপলব্ধি করুন একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রাসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসগুলোকে অন্তর দিয়ে যদি সত্যিকারভাবে উপলব্ধি করে তিনি বুঝতে পারবে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ব্যাপারে কত বেশি গুরুত্ব দিয়েছেন এবং সাহারিটা এত বেশি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম গুরুত্ব দেওয়ার কারণ এর কারণ একটাই সেটি হচ্ছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বরখত রেখেছেন এবং এটি আমাদের জন্য বরখতের একটি বিষয় রসুল উল্লাহ সাল্লা হাদিসের মধ্যে বলেছেন সুপ্রিয় দর্শক ভাইবেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু সাহারি করবে তা নয় বরং সাহারির ব্যাপারে ও রসুলল্লা সাল্লাসম একটা দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে সাহারি করবে সাহারির ব্যাপারে সুননাথ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের একেবারেই শেষ সময়ে মানে ছোবে সাহাদিকের আগে মানে শেষ সময়ে শেষ পর্যায়ে সাহারি করা হচ্ছে রসলামের সুন্না তাই যখন সাহারি করবে তখন ওই রসুল্লাহ সাল্লামের ওই সুন্নাকে অনুসরণ করবে যাতে করে একবারে শেষ সময়ে সাহারিটুকু করতে পারে সেটাকে অনুসরণ করবে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম গুরুত্ব দিতেন এবং বলেছেন যে আমার উম্মাতের লোকেরা যত সেহরিকে দেরি করবে দিন তারা খাইয়ের এবং কল্যাণের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে এবং খাই এবং কল্যাণ তারা লাভ করতে পারবে এই কারণে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সেহারিকে দেরি করতে আমাদেরকে বলেছেন বরং রসুল্লাহ সাল্লা ইসলামের সাহারির বিষয়টি আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাহাবিরা আমাদের সামনে তুলে ধরে স্পষ্ট করে যাতে করে আমরা আন্দাজ এবং অনুমান করতে পারি রসুল্লাহ সাল্লা ইসলাম যে সাহারি করতেন সেই সাহারির মধ্যে কী ধরনের দূরত্ব ছিল কতটুকু সময়ের ব্যবধানে রসুল উল্লাহ ইসলাম সাহারি করতেন এই বিষয়টি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লামের সাহাবি জেইদি সাবিত্রদ্দি আল্লাহত আনহু রসুল্লাহমের সাহাবি জাই দিব সাবিত্রদ্দী আল্লাহ আনহু ইহাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী বু মুসলিম রহম আল্লাহআলা তাদের সহীতে বর্ণনা করেন বলেন যে আমরা সাথে সেহরি করেছি তারপরে আমরা সলাতে দাঁড়াতাম যে নামাজের মাঝে এবং সাহরির মাঝে শুধু পঞ্চাশ আয়াত করার যেই সময়টুকু হতো এতটুকু সময় থাকত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমাদের হাতে আর সময় নেই আগামীকর্ম ইনশাআল্লাহ তালা আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই প্রত্যাশায় শেষ করছি ওয়াফির দাওয়া আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি সাল্লামের সন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না